بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واسحابه والسلام تسلیماً كثيرا مزيداً إلى يوم الدين أما بعد آج كأرالو جنا رمضان شش دوش دين نيه الله سبحان و تعالى حكومه جاننات آما در جنن نيجه كشندر جمن ريتو كورجو لجه মহান দয়ালু আল্লা সুবহানুয়া তালা প্রতি মুহূর্তে আমাদের উপর তার রহমত আর ধারা বর্ষণ করছেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহর রহমত পাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে যেন কোনো নেতিবাচক চিন্তা কাজ না করে বরং যাবতীয় অলসতা ছেড়ে ফেলে আমাদেরকে আল্লাহর রহমতের আশায় নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে নিজেদের আত্মার সমৃদ্ধি এবং পরিচর্যার জন্য নিজেদের উপর বেশি জোর দিতে হবে নিজেদের শরীরের আরামটুকু থেকে কিছু অংশ আত্মিক উন্নয়নের জন্য বরাদ্দ করাটা আমাদের জন্য খুব জরুরি সহি বুখারি ও সহি মুসলিম থেকে বর্ণিত আই সারাদুল্লাহ আনহা বলেছেন যে রমাদানের শেষ দশ দিনে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ওনার সকল স্ত্রীদের রাতের বেলায় ডেকে তুলতেন নবীজি সাল্লাহু আলাইস্লাম কিন্তু রান্নাবান্না অথবা নিজের কোনো চাহিদা মেটানোর জন্য কাউকে ডেকে তুলতেন না রমাদানের শেষ দশ দিন তিনি নিজেও সারা রাত ইবাদত করতেন এবং তার স্ত্রীরাও সারা রাত ইবাদতে কাটাতেন মুসলিম শরীফের এক বর্ণনাতে আছে নবীজি সাল্লাহু আলাইস্লাম রমাদানের শেষ দশ দিন বছরের অন্য যে কোনো সময় থেকে বেশি ইবাদত করতেন সহিবুখারিতে আছে আনহা বলেছেন রমাদানের শেষ দশ দিন শুরু হওয়ার সাথে সাথে কোমর বেঁধে ইবাদতে নেমে পড়া বলতে আসলে অত্যন্ত আগ্রহ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে ইবাদতে আত্মনিয়োগ করা বোঝানো হচ্ছে অনেক আলিম বলেছেন কোমর বেঁধে নেমে পড়া এ কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এর মানে হলো রমাদানের শেষ দশ দিনে স্ত্রীদের সাথে রসুলুল্লা সাল্লা সাল্লামের কোনো সম্পর্ক থাকত না আসলে শেষ দশ দিন তিনি উনাদের নিকট যেতেন না কারণ তিনি ইবাদতে এতটাই মশকুল এবং ব্যস্ত থাকতেন যে উনার স্ত্রীদের কাছে যাবার সময়টুক পর্যন্ত ছিল না এটি ইমাম সুফিয়ানা সাউরির মত এবং উনার এই মতটাই সবচেয়ে বেশি সঠিক কারণ অন্যান্য বর্ণনা এসেছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম রমাদানের শেষ দশ দিন তার বিছানাপত্র গুছিয়ে নিতেন এবং ইবাদতে এত বেশি মজকুত হয়ে যেতেন যে তার স্ত্রীদের সাথে রকম সম্পর্কই থাকতো না স্ত্রীর সাথে মিলিত হওয়া অবশ্যই হারাম কিছু নয় কিন্তু নবীজি সাল্লা আলাই সাল্লাম রমাদানের শেষ দশ দিন এত বেশি ইবাদত করতেন যে সে সময়টুকু তার হতো না ইবনে রাজা ইব্রাহিম আহুল্লাহ বলেন যে নবীজি সাল্লাই সাল্লাম রমাদানের প্রথম বিশ দিনে স্ত্রীদের সাথে ইসলামে অনুমোদিত সবকিছুই করতেন আর শেষ দশরাতে উনি এতটাই ইবাদতে মগ্ন থাকতেন যে পরিবারের সাথে তার সম্পর্ক থাকত না চিন্তা করুন এই যদি হয় আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লামের ইবাদতে দৃষ্টান্ত যিনি আল্লাহ তাল্লার আজাবের ভয়ে সব সময় ভীত থাকতেন এবং তার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব গুণা ক্ষমা করে দেয়া হয়েছে এবং যিনি ছিলেন আল্লাহর সব থেকে কাছের মানুষ এবং পছন্দের মানুষ তাহলে আমাদের কি করা উচিত যেখানে আমাদের গুণা মাফ হবে কি না তাই আমরা জানি না আমরা যদি নবীজি সাল্লাহ আল সাল্লামকে আমাদের সাধ্যমতো অনুসরণ না করি তাহলে সেটা হবে আমাদের নিজেদের সাথে প্রতারণা অন্তত রমাদানের শেষ দশ দিন আমাদের উচিত নবীজি সাল্লা আলাই সাল্লামকে নিজেদের সাধ্য মতো অনুসরণ করা এটা নিজের প্রতি অবিচার করা হবে যদি কেউ রমাদানের শেষ দশ দিনের এই বিশাল সুযোগ না নেয় যদি এই বরকতময় সময় কেউ কাজে লাগাতে আলসেনি করে তাহলে সেই অলস ব্যক্তি আসলে ঠিক কোন দিনের জন্য অপেক্ষা করছে তবে কি সে কবরে শুয়ে থাকার জন্য অথবা সেই দিনের জন্য যা অনেক দেরি হয়ে গেছে তখনকার অপেক্ষা আছে রাজাপাল হাম্বালি বর্ণিত এক হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্লা শেষ দশ দিন এমনভাবে ইবাদতে মুশকুল থাকতেন যা তিনি বছরের অন্য কোনো সময়ে থাকতেন না শেষ দশ দিন তিনি কি কি করতেন তিনি রাত জেগে সলাত আদায় করতেন জিকিরে মুশকুল থাকতেন এবং আন তিলাওয়াত করতেন কাজেই আপনিও যে ইবাদত করে প্রশান্তি অনুভব করেন এবং যে ইবাদত করলে আপনার মনে হয় যে আপনি আল্লাহর কাছে আসতে পারছেন সেই ইবাদতেই মশগুল হয়ে যান যদি মনে হয় জিকির করে প্রশান্তি পান তবে জিকিরে মশগুল হন যদি কোরআন তেলাওয়াতে প্রশান্তি পেয়ে থাকেন তা কোরআন তেলাওয়াতে নিজেকে ঢেলে দিন যদি সলাফ আদায় এবং কোরআন তেলাওয়াতে প্রশান্তি পান তবে এই দুই ইবাদতেই নিজেকে ব্যস্ত রাখুন অনেকেই জিজ্ঞেস করেন যে কোন ইবাদত বেশি উপযোগী আসলে আল্লাহ খুব ভালো করেই জানেন মানুষের স্বভাব সম্পর্কে তাই তিনি ইবাদতের বিভিন্ন পদ্ধতি বলে দিয়েছেন কারো কারো কাছে যেটা করতে অনেক ভালো লাগে সেটা আবার আরেকজনের কাছে ততটা ভালো নাও লাগতে পারে যেমন সালাতের ক্ষেত্রে রাকাতের সংখ্যা ভিন্নতা আছে যেমন দু রাকাত তিন রাকাত এবং চার রাকাত অনেক সালাতে কেরাত জোরে পড়া হয় আবার কিছু সালাতে নীরবে পড়তে হয় কিছু ইবাদত ফরজ যা আমাদের অবশ্যই করতে হবে আবার কিছু ইবাদত নিজের ইচ্ছে মতো করা যায় তাহলে ইবাদতের সব থেকে ভালো উপায় কোনটা আসলে যে ইবাদত করে আপনি নিজের অন্তরে প্রশান্তি অনুভব করেন এবং যে ইবাদত নিজের অন্তরে প্রশান্তির পাশাপাশি আল্লাহ সুবাহর খুব কাছাকাছি যাবার শক্তি এবং সুযোগ করে দেয় আপনার জন্য সেই ইবাদতই সবচেয়ে উপযোগী লাইলাতুল কদারে বেশ কিছু দোয়া আছে যা আমরা পড়তে পারি এই বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের রাতে সারা রাত জেগে ইবাদতে মশকুল হয়ে থাকাটা নবীজি সাল্লাহ সুতরাং আপনারা নিজেরা এবং নিজেদের পরিবার সবাইকে নিয়ে এই পালন করবেন এই লাইলাতুল কদরের সুন আপনারা রমাদানের শেষ দশ দিনই পালন করবেন যেহেতু নবীজি সাল্লাম নিজে এবং নিজের পরিবার নিয়ে আল্লাহর ইবাদত করেছেন ইমাম সুফিয়ানা সাউরি রহেমাহুল্লা বলেছেন যখন রমাদানের শেষ দশ রাতের আবির্ভাব হয় তখন যেন আমরা নিজেরা ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করি এবং নিজেদের পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে তুলি যেন তারা এই ইবাদতে পারে কারণ এই কাজের জন্য আল্লাহর আল্লাহ থেকে আমরা পুরস্কৃত হব এর থেকে বেশি আমাদের আর কিছুই করার নেই আপনাদের কাদের অনুসরণ করা উচিত এবং কাদের মতো করে লাইলাতুল কদরের রাতে ইবাদত করা উচিত এটা নিয়ে আলাদাভাবে পরে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ ইবনে বাক্তাল বলেন এটা হাদিস থেকে প্রমাণিত যে রমাদান এবং রমাদানের বাইরেও ইতেকাফ করা সুন্না ইতি ভুলে যাওয়া সুনগুলোর মধ্যে অন্যতম আর আপনি যত বেশি এরকম ভুলে যাওয়া সুন্নাহগুলো পালন করবেন তত বেশি আপনি পুরস্কৃত হবেন কারণ আপনি একটি পুনর জাগরিত করছেন যেমন এর আগের একটা পর্বে আমরা ভুলে যাওয়া কিছু সুন্হার ব্যাপারে আলোচনা করেছি ইবনে মঞ্জির এবং শিহাব বলেন এটা খুব বিস্ময়কর যে মুসলমানরা ইতিতেকাফ ত্যাগ করেছে অথচ নবীজি সাল্লা মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনও এতেকাফ ত্যাগ করেননি আবু হারাই আনহু ও আয়সা আনহা থেকে আরো বর্ণিত আছে যে নবীজি সাল্লা সাল্লাম মৃত্যুর আগ বছর পর্যন্ত ইতিকাফ করেছেন তিনি রমাদানের প্রথম দশ দিনে ইতি করেছিলেন তারপর তিনি রমাদানের দ্বিতীয় দশ দিনে ইতিকাফ করেছিলেন এবং তারপর তিনি রমাদানের শেষ দশ দিনও ইতিকাফ করেছিলেন এবং তিনি শেষ দশ দিনে আমাদেরকে এটি করতে বলেছেন এটাই রসুল্লাহ সাল্লা আলিয়া সুন্না যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত করে গিয়েছেন পক্ষে এটি রমাদান মাসে নবীজ সাল্লা কাছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তিনি কোনো কারণে এটি যখন মিস করেছিলেন তখন তিনি তার জন্য পরবর্তী মাস সওয়ালের প্রথম দশ দিনে এটি পালন করেছিলেন যে বছর তিনি মারা যান সেই বছর সহ তিনি মোট বিশ বার ইতি কাপ করেছিলেন এমনি হাজার বলেন এক বছর তিনি এতেকাফ মিস করেন কারণ তিনি ভ্রমণ ছিলেন তাই তিনি পরবর্তী বছরে এটি পালন করেন তিনি করার সময় এতেকাফ করতেন এতেকাফ আপনাকে সব কিছু থেকে এবং সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করায় আপনাকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে যত বেশি আল্লাহকে জানবেন ততই বেশি আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহর প্রতি আকুল আকাঙ্ক্ষা অনুভব করবেন আর আল্লাহকে যত বেশি ভালোবাসবেন তত বেশি দুনিয়া বেশ সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে যুক্ত হতে চাইবেন একজন সালাফ তার বেশিরভাগ সময় ঘরে ব্যয় করতেন তাকে একবার জিজ্ঞাসা করা হল তুমি কি একাবোধ কর না তিনি বললেন আমি কি করে একা অনুভব করতে পারি যখন আমি ক্রমাগত একজনকে স্মরণ করি যিনি আমাকে স্মরণ করেন এটা হলো যোগাযোগ এক ধরনের সম্পর্ক যা অত্যন্ত শক্তিশালী আল্লাহর সাথে আপনার সম্পর্ক সরাসরি আপনার সাথে জড়িত এবং এতেকাফ আপনার এই অন্তরকে পান এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া বিরত রাখে আর এই এতেকাফ আপনাকে অত্যাধিক কথাবার্তা এবং অত্যাধিক ঘুম থেকে বিরত রাখে এবং বন্ধু পরিবার এবং অন্যান্য বিষয় যা আপনার মনোযোগে সামান্যতম বিঘ্ন ঘটায় সেগুলো থেকে দূরে রাখে প্রশ্ন হলো। এইসব ব্যাপার আপনাকে কি থেকে বিক্ষিপ্ত করে ফেলে আল্লাহর সম্পূর্ণ আনুগত্য এবং আল্লাহর সাথে দৃঢ় সংযোগ থেকে উল্লেখিত জিনিসগুলো আপনাকে বিক্ষিপ্ত করে দেয় এতেকাফ সমগ্র দুনিয়াকে এক পাশে ছুঁড়ে ফেলে এক আল্লাহর দিকে আপনাকে দ্রুত নিকটবর্তী করে ফেলে আজ মানুষ এই তেকাফ করতে মসজিদে যায় এবং তারা এই তেকাফের আসল উদ্দেশ্যকে বুঝতে ব্যাহত হয় তারা সেখানে ঘুরে বেড়ায় এবং কথা বলে এবং ইতিকাফের উদ্দেশ্যকে ব্যাহত করে আপনি আপনার পরিবারের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন যাতে আপনি তাদের সাথে কথা বলতে না পারেন এবং আপনার কোন পার্থ সবকিছু এবং যেসব ব্যাপার আপনাকে আল্লাহর নিকটবর্তী হতে বাধা ছিল সে সব পেছনে ফেলে ইতি কে অগ্রসর হন ইতি কফ আপনাকে সমস্ত দুনিয়াবি ব্যাপার থেকে বিরত রাখে এবং সর্বোত্তম স্থানে অর্থাৎ মসজিদে একটি নির্দিষ্ট সময় জুড়ে নিকট নিকটবর্তী করে রাখে হু ফি হু সব হুল হু ফি হিল্লা তার আলোর পথ অবলম্বনকারী ওই সব ঘরে পাওয়া যায় যেগুলোকে উন্নত করার ও যেগুলোর মধ্যে নিজের নাম স্মরণ করার হুকুম আল্লাহ দিয়েছেন সেগুলোতে এমন সব লোক সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সুরা আন্নুর আয়াত ছত্রিশ ইমা মাহমদ রহিমাহুল্লাহ বিশেষভাবে বলেছিলেন যে মুমিনদেরকে লোকদের সাথে মিশ্রিত হওয়া থেকে দূরে থাকতে হবে এমন কি দিনের শিক্ষা কিংবা উপদেশ দেওয়ার মতো ব্যাপার হলেও তাতে জড়ানো যাবে না একা থাকুন আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত করুন এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলুন যারা কারাগারে ছিল বিশেষ করে যাদের কারাগারে নির্জন সেল অর্থাৎ সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল তাদের সবচেয়ে ভালো সময় কেটেছে নির্জন সেলে থাকাকালীন কারণ ওই সময়ে তারা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর সাথেই সংযোগ স্থাপন করেছে আসলেই সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এক আল্লাহর সাথে সংযোগ স্থাপনের চেয়ে বেশি আনন্দের আর কিছু নেই যে কেউ অন্যকে ভালোবাসে সে ভালোবাসার মানুষের সাথে একা থাকতে পছন্দ করে এটাই বাস্তবতা আর যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর সাথে একা সময় কাটাতে ভালোবাসে এতটুকু জানার পর আমরা নিজেদের প্রশ্ন করতে পারি যে আমরা আসলে কি আল্লাহকে ভালোবাসি এ তিকাফ অন্তরকে পুরোপুরি আল্লাহর দিকে ফিরিয়ে নেয়ার জন্য একটা ট্রেনিং স্টেশন এ তিকাফ দুনিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে রমাদানের শেষ করার চেষ্টা করুন। দশটাতেইয়াল আছে আমরা কয়েকজন সালাফের কথা উল্লেখ করেছি আগে বলে থাকতেই তারা বলতেন যে আল্লাহর ইবাদতের জন্য আমরা দ্রুতগামী ঘোরার মতো দৌরাচ্ছি। খেয়াল করুন এমন নয় যে তারা বৃদ্ধ বয়সে উপনীত হবার পর আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছেন বরং যুবক থাকতেই তারা নিজেদের সব কিছু দিয়ে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছিলেন সহ কোরআন হাদিস অনুযায়ী যত ধরনের ইবাদতের কথা আপনার মাথায় আসবে সেই সকল ইবাদতে নিজের সবকিছু উজাড় করে ঝাঁপিয়ে পড়ুন আগামী দশ রাতের মধ্যেই আছে সেই বহু আকাঙ্ক্ষিত রাত যা হাজার রা থেকে উত্তম যেই রাতে কোরআন নাজির করা হয়েছিল নিজের বিশ্রাম এবং ঘুম সংক্ষিপ্ত করুন অলসতা ছেড়ে ফেলুন এবং আল্লাহর জন্য বিনয়ের সাথে উঠে দাঁড়ান নিজের উৎসাহ আর উদ্দীপনাকে উজ্জীবিত করুন আর সব ধরনের ঢিলে মেয়েকে বিদায় জানান কারণ আপনি এখন ইবাদতের ক্ষেত্রে সাহাবার আদি আল্লাহ আনহুমের সাথে প্রতিযোগিতায় নামবেন কারণ আমরা চাই জান্নাতে যখন সাহাবা রিয়াহের সাথে দেখা হবে তখন যেন তারা আমাদের দেখে বুঝতে পারেন যে তাদের পর দুনিয়াতে এমন বান্দা ছিল যারা ইবাদতে তাদের সমকক্ষ ছিল রমাদানের শেষ দশ দিন যেন রমাদানের প্রথম বিশ দিনের মতো না হয় আপনার রমাদান যেন বছরের অন্যান্য সাধারণ দিনের মতো না চলে যায় একইভাবে রমাদানের শেষ দশ দিন যেন রমাদানের প্রথম বিশ দিনের মতো না কাটে কারণ শেষ দশ দিন আপনাকে ইবাদতের ক্ষেত্রে পূর্বের সকল মাইলফলক অতিক্রম করতে হবে অর্থাৎ রমাদানের শেষ দশ দিনে রমাদানের প্রথম বিশ দিনের সম্মিলিত ইবাদতের থেকেও বেশি ইবাদত করতে হবে রমাদান শেষের দিকে আমরা কেউই জানি না আমরা পরের রমাদান পাবো কি না এবং হয়তো তার আগেই আমাদের অন্ধকার কবরে আশ্রয় নিতে হবে আর আমরা তা এটাও জানি না যে কবরে আমাদের অবস্থা কেমন হবে রমাদানের দুই তৃতীয়াংশ চোখের পলকে শেষ হয়ে গেছে আর আমাদের জীবনও এভাবেই শেষ হয়ে যাবে মুমিন এবং পাপি উভয়ই চলে যাওয়ার সময় সময় নিয়ে আফশোস করবে মুমিনরা এই ভেবে আশ্বস করবে যে কেন সে আরও বেশি ইবাদত করল না আর পাপিরা আশ্বোস করবে আল্লাহর দিকে ফিরে আসেনি বলে কাজেই আল্লাহর ইবাদাতে দ্রুততার সাথে এগিয়ে আসুন আল্লাহও আপনার দিকে দ্রুততার সাথে এগিয়ে আসবেন এই পর্বে আমরা এতেকাফের ব্যাপারে আর আলোচনা করব এই আলোচনায় আমাদের ইতেকাফের ব্যাপারে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর উপর আলোকপাত করা হবে প্রশ্ন শেষ দশ দিনে সব দিনই কি এতেকাফ করতে হবে উত্তর পুরোপুরি দশ দিন এতেকাফ না করে তার অংশবিশেষ যেমন পাঁচ দিনও এতেকাফ করা যেতে পারে ধরা যাক একজন চাকরিজীবী শেষ দশ দিন এতেকাফের নিয়ত করল এ অবস্থায় পাঁচ দিন পর তার অফিস থেকে জরুরি কাজের ডাক আসল এতে সে পাঁচ দিনে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপর অফিসের কাজ শেষে ফিরে এসে সে আবার এতেকাফে নিয়াত করতে পারবে তবে এই ইতেকাফ আগের পাঁচ দিনের সাথে যোগ হবে না বরং নতুন ইতেকাফ হিসাবে গণ্য হবে সবচেয়ে ভালো দশ দিনই ইতেকাফ করা তবে কেউ চাইলে দশ দিনের কমও এতেকাফ করতে পারে এমনকি মাত্র পাঁচ মিনিটের জন্য এতেকাফ করলে সেটাও ইসলামে অনুমোদিত ইমাম আশি ই রহিমাহুল্লা বলেছেন এতেকাফের ব্যাপারে এতেকাফকারী নিজেই নিজের আমির অর্থাৎ সে যেমন পছন্দ করবে তেমনই করতে পারবে সে চাইলে অবিরত দশ দিন এতেকাফ করতে পারে আবার যে কোনো সময় চাইলে এতেকাফ শেষও করে দিতে পারে এমন করাতে কোনো গুণাহ নেই ফতহুল বাড়ি গ্রন্থে ইমাম ইবনে হাজার রহিমাহুল্লা বলেছেন যদি কারো না যার অর্থাৎ প্রতিজ্ঞা বা মানত না থাকে তাহলে সে যে কোনো সময় এতেকাফ ভেঙে ফেলতে পারে আবার চাইলেই পুরো দশ দিন এতেকাফ চালিয়ে যেতে পারে কিন্তু যদি মানত করা থাকে যে আল্লাহ তুমি আমাকে অমুক জিনিস দিলে রমাদানের দশ দিন বা তিন দিন এতেকাফ করব তাহলে এই মানত পূরণ করা তার উপর ওয়াজিব হয়ে যায় সেটা তাকে করতেই হবে পরের প্রশ্ন সবচেয়ে কম কতটুকু সময় এতেকাফ করা যায় হাম্বালি হাম্বালিফিকে অনুসারে এতেকাফের সবচেয়ে কম সময় হচ্ছে দিনের একটা অংশ অর্থাৎ একদিনের কিছু অংশই যথেষ্ট শাফি মজহাব অনুসারে সালাতে রুকু করার সময় মানুষ যতটুকু সময় ব্যয় করে এতি সবচেয়ে কম সময় ঠিক ততটুকু রুকু করতে আমাদের কতটুকু সময় লাগে এক দুই যথেষ্ট। তিনিকাফের নিয়তে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন সেটাই এতি কাপ এটা তিন মিনিট যেমন হতে পারে একদিন দুই দিন এমনকি এক মাসও হতে পারে শুধুমাত্র মালিকিফিকে এতি কাপের জন্য নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে এই সময় হচ্ছে কমপক্ষে একদিন এবং এক রাত তবে বাকি তিন ইমামের মত হচ্ছে এতেকাফের জন্য কোনো ধরাবাধা সময় নেই এটা মসজিদে কাটানো খুব কম সময়ের জন্য হতে পারে শৈশবে আমি আব্বার সাথে মসজিদে নববীতে যেতাম মসজিদে নবাবীতে আমি কোরআন হিফজ করেছি এক টানা সাড়ে চার বছর ধরে প্রতিদিন মসজিদে নববীতে যেতাম এবং আসর থেকে এসা পর্যন্ত সেখানে থাকতাম আমার মনে আছে শুধু একদিন আমরা সেখানে যেতে পারিনি কারণ সেদিন অনেক বন্যা হয়েছিল আর মসজিদ পানিতে ভরে গিয়েছিল আর বন্যার পানি ধরে রাখার জন্য কুয়া তখনও তৈরি হয়নি আমরা যখন আসর থেকে এসা পর্যন্ত মসজিদে থাকার জন্য যেতাম আব্বা আমাকে সব সময় মনে করিয়ে দিতেন আর বলতেন যখনই তুমি মসজিদে প্রবেশ করো এতে কাফের নিয়ত রাখো আপনি যদি মাগ্রীব থেকে এসা পর্যন্ত মসজিদে থাকেন এবং সে সময় আপনি ইতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি ইতেকাফের সবাব পাবেন দুইজন ব্যক্তি একই সাথে মসজিদে প্রবেশ করে আর একই সময় বের হয় কিন্তু একজন এতেকাফের সবাব পাবেন আর অপরজন পাবেন শুধুমাত্র নিয়তের জন্য তবে এতেকাফের পুরোপুরি ফায়দা হাসিল তখনই হবে যখন আপনি দুনিয়াবি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর নিকটবর্তী হবেন মোবাইল সহ আর সব কিছু আপনি বাড়িতে রেখে যাবেন অতি প্রয়োজনীয় ব্যাপার ছাড়া আপনি দুনিয়াবি সব কিছু থেকে নিজেকে আলাদা করে মসজিদে অবস্থান করবেন অবশ্য জরুরি অবস্থায় আপনাকে হয়তো দুনিয়াবি কোনো ব্যাপারে সময় দিতে হতে পারে সেটা ইসলামে অনুমোদিত ফেঁকে দৃষ্টিকোণ থেকে ইতিকাফ সুনত ইবাদত যেমন তারাবি শুধু রমাদানের সুন্নত আর কিয়াম অর্থাৎ তাহাজ এই তিকাফ সারা বছরের সুনত ইবাদত ইতি মসজিদেই হতে হবে কেউ কেউ বলেন যখন আমাকে একা একাই ইতে করতে হবে আমি আমার বাসায় আমার মতো করে একা একা এতেকাফ করব কিন্তু এভাবে এতেকাফ হবে না এতেকাফ করতে হলে অবশ্যই মসজিদেই এতেকাফ করতে হবে আর এটাই এতেকাফের শর্ত নবীজি সাল্লাহ আলাহিসাল্লামের স্ত্রী উম্মুল মিনগণ মসজিদে এতেকাফ করেছেন যদি এতেকাফ বাসায় করা যেত তাহলে রসুল্লা সাল্লা সাল্লাম তার স্ত্রীদের বাড়িতে এতেকাফ করতে বলতেন আল্লা তালা বলেন ولا تباشروهن وانتم معاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كَذَلِكَ يبين الله اياته للناس لعلهم يتقون তোমরা মসজিদে ইতিকাফ করার সময় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবে না এটাই এভাবে আল্লাহ মানব মন্ডলের জন্য তার নিদর্শন সমহ বিবৃত করেন যেন তারা সংযত হয় সুরাবাক একশো সাতাশি আল্লাহ আরো বলেছেন আর স্মরণ কর যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকালামে ইব্রাহিমকে সলাতের গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তা একশো পঁচিশ আমাদের নবীজি সাল্লা সাল্লাম মসজিদেই এতেকাফ করেছেন আর তিনি আমাদের মসজিদেই এতেকাফের নির্দেশ দিয়েছেন দুনিয়াবি যাবতীয় চিন্তা থেকে মুক্ত হতে হবে শুধুমাত্র কিছু জরুরি বিষয় ছাড়া যেমন ওয়াশরুম ব্যবহার করা প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করতেও কোনো বাধা নেই ঘরে ইতিকাফ করার অনুমোদন নেই মহিলাদের জন্যও না এটি ইতিকাফ হবে না ইবাদত হবে কিন্তু সেটা এতেকাফ না আর সেটাকে এতেকাফ বলাও যাবে না ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লা তার ফতোয়া বইয়ের পনেরো খণ্ডে বলেছেন মহিলাদের জন্য ইতি মসজিদেই করতে হবে আর এতেকাফের জন্য তাদের নিজেদের বাড়ি থেকে দূরে থাকতে হবে অবশ্য হানাফি মাঝাবে কিছু হাদিসের আলোকে বাসায় এতেকাফ করার জন্য মহিলাদের উৎসাহিত করা হয়েছে এখন আলোচনা করা যাক এতেকাফের আদব নিয়ে এতেকাফের কিছু আদব রয়েছে যা প্রত্যেকের জন্য জানা জরুরি যেমন এতেকাফের সময় অবশ্যই মসজিদে অবস্থান করতে হবে কোনোভাবেই মসজিদ ত্যাগ করা যাবে না বিশেষ কারণ ছাড়া যেমন ওয়াশরুমে যাওয়া এতেকাফের সময় জানাজায় অংশ নেয়ার থেকেও মসজিদে থাকা উত্তম আর জানাজায় অংশ নেয়ার যে বিশাল ফজিলত তা আপনারা জানেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার চেয়েও মসজিদের অবস্থান করা উত্তম ইতে সময় স্ত্রীর সাথে সম্পর্ক চেয়েও মসজিদে থাকা উত্তম আপনারা জানেন জানাজায় যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আর স্ত্রীর সাথে মিলিত হওয়া এই বিষয়গুলোকে উৎসাহিত করা হয়েছে এবং এগুলোর ফজিলত অনেক কিন্তু যখনই আপনি ইতেকাথা থাকবেন আপনার জন্য ওই কাজগুলোর চেয়েও মসজিদে অবস্থান করা হবে উত্তম অত্যন্ত প্রয়োজনীয় কাজে মসজিদ ত্যাগ করা যাবে যেমন ওয়াশরুমে যাওয়া গোসল করা পোশাক পরা অথবা হয়তো খাবার ও পানি খেতে যাওয়া যদি এগুলো কেউ না এনে দেয় তবে উচিত হবে খাবারটা মসজিদে এনে খাওয়া আপনি যদি মসজিদে খাবার খেতে অসমর্থ হন তাহলে খাবার খেতে কোনো রেস্তোরাঁয় বা বাসায় যাবেন না কেউ তার পরিবার বা অতিথিদের সাথে কথা বলতে পারেন যেহেতু নবীজি সাল্লা সাল্লাম উম মোমিনী সাফিয়া রাজি আল্লাহ আনহার সাথে এতে কফরত অবস্থায় কথা বলেছিলেন আপনি যদি সাথে মোবাইল ফোন রাখতে চান তাহলে এটা নিশ্চিত করুন যে ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করছেন বিশেষ করে বন্দের ক্ষেত্রে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন হয় কিন্তু এটা অবশ্যই জরুরি প্রয়োজনেই কেবল ব্যবহার করতে হবে পরের প্রশ্ন কি কি আমল এতি কফকে বাতিল করে দেয় কেউ মোর্তাদ হয়ে গেলে নারীদের হায় শুরু হয়ে গেলে শারীরিক সম্পর্ক স্থাপন করলে এবং বিনা প্রয়োজনে মসজিদ ত্যাগ করলে এই বাতিল হয়ে যায় আল্লাহ বলেন এবং মসজিদে ইতি কাহরত অবস্থায় তাদের সাথে শারীরিক সম্পর্ক রেখো না সুরা আল বাকারা আয়াত একশো কখন মসজিদে প্রবেশ করা উচিত ইমাম মালিক আনাস এবং সুফিয়ান রাহিমুল্লা বলেন যে ইতিকাফের জন্য তোমরা রমাদান মাসের ২০ তম দিনে মা সময় মসজিদে প্রবেশ করবে এবং রমাদানের শেষ দিনে মা সময় মসজিদ ত্যাগ করবে ইতি নিয়ম ইতি জন্য ব্যক্তিকে অবশ্যই একজন মুসলিম হতে হবে ইতিকাফের কফের সময় অবশ্যই মসজিদে অবস্থান করতে হবে এবং এর জন্য আপনার নিয়ত থাকতে হবে নারীদের ক্ষেত্রে ইতি জন্য স্বামী বা ওয়ালির অনুমতি লাগবে বিশেষ করে স্বামীর অনুমতি ঠিক যেমন নফল রোজা রাখতে স্ত্রীর জন্য স্বামীর অনুমতি প্রয়োজন তেমনি এতেকাফের জন্য স্বামীর অনুমতি প্রয়োজন কারণ দুটোই সুন্নত নারীদের এতেকাফ অনেক বনি বলে থাকেন আমরা শুনেছি মেয়েদের জন্য এতেকাফ নেই না ঠিক একজন পুরুষের মতো নারীদের জন্য এতেকাফ করা সুন্নত। এটি তাদের জন্য অনুমোদিত তাদের পক্ষে সম্ভব হলে এবং কোনো ধরনের ফিতনাস সম্ভাবনা না থাকলে তাদেরও এতেকাফ করা উচিত এর অনেক ফজিলত কিছু মসজিদে এমন সব কাজকর্ম করা হয় যা এতেকাফের আদবের খিলাফ সেক্ষেত্রে এই সকল মসজিদে এতেকাফ করা হারাম যতক্ষণ ফিতনা সম্ভাবনা নেই ততক্ষণ এটা নারী পুরুষ উভয়ের জন্য আয়সা রাজিয়াল্লাহু আনহা বলেন নবিজি সাল্লা আলাহ্লাম তাকে এবং হাফসারদিয়াল্লাহ আনহাকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন সহি আল বুখারি একবার নবিজি সাল্লু আল্লাহাম মসজিদের মধ্যে অনেকগুলো তাবু দেখতে পেলেন এই তাবুগুলো আসলে নারীদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা পর্দা সহকারে এতেকাফ করতে পারে এবং একে অপরের সাথে ফুজুল কথাবার্তা জড়িয়ে না করে কিন্তু নবীজি সাল্লা সাল্লাম তাদেরকে সেগুলো খুলে ফেলা নির্দেশ দিলেন তার নিজের ইতিকাহ বাতিল করলেন এবং পরবর্তী মাসে তা পূর্ণ করলেন লক্ষ্য করুন নবীজি সাল্লা আলাইসাল্লাম তাদেরকে তাবু খুলে ফেলতে নির্দেশ দিলেন এবং নিজের ইতিকাহ বাতিল করলেন তিনি কেন এটা করলেন কিছু আলিমদের মতে তাদেরকে তাবুক খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল কারণ হতে পারে তাদের ঈর্ষাপরায়ণ ও তাদের সাল্লাফ করা কাছা কাছে থাকতে যাচ্ছিলেন এখানে মূলত ঈর্ষার আর প্রতিযোগিতার বিষয়টি প্রাধান্য পাচ্ছিল যা এই মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয় এই উদ্দেশ্য হলো দুনিয়াবি সব কিছু থেকে যতটা সম্ভব দূরে থাকা কিন্তু তারা চাচ্ছিলেন নবিজির কাছে থাকতে তাই এই প্রতিযোগিতার কারণে ইতিকাফের প্রধান উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল এই কারণে নবিজি সাল্লা তাদের তাবু খুলে ফেলা নির্দেশ দিয়েছিলেন এটা আরেকটা মত অন্য আলিমদের মতে এই নির্দেশ নারীদেরকে ইতিকাফ থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেয়া হয়নি বরং মসজিদে এত বেশি তাবু টানো হয়েছিল যে পুরুষদের ফরজ আদায় করার জন্য যথেষ্ট জায়গা ছিল না আমরা বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিস থেকে পাই রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়সা রাদা আনহা ও হাফসারদিয়াল্লা আনহাকে ইতেকাফের অনুমতি দেন এবং এটি আমাদের দলিল মূলত বুখারী ও মুসলিমে এই ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস বর্ণনা করা হয়েছে এই ব্যাপারে ওরুহ বর্ণিত একটি হাদিস আছে এটা নবীজি সাল্লা সাল্লামের মৃত্যুর পর ঘটেছিল ওরুহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীরা ইতেকাফ করেছেন তবে বেশিরভাগ আলেম এবং মজহাবী ইমামদের মতে ইতি ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই তবে নারীদের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে তাদের অনুমতি আছে এবং তাদের ইতিকাফ করার ক্ষেত্রে কোনো ধরনের ফিতনার সম্ভাবনা নেই ওসাল্ল আলা সাইদিন মোহাম্মদ ও আলাহ আলহি ও আলহামদুলিল্লাহ রবিআ